ইস সে মি আফিনা আফিনা ইমানাহ ইনসানু হালা লাসিরগ আল মারুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক কাছে ও দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে পিএস বাংলার আল কোরআন অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে আন্তরিক দোয়া ও মোবারকবাদ জানাচ্ছি আমরা কোরআন করিমের মৌলিক ওসিয়তগুলো নিয়ে আলোচনা শুরু করেছি বিগত পর্বে আমরা দেখেছি যে আল্লাহ তালা কোরআনে বারবার বারবার বিভিন্ন স্থানে ইসলামের মৌলিক বিষয়গুলো উল্লেখ করেছেন সোরআন আমের একশো একান্ন থেকে তিপ্পান্ন আয়াতে এই মৌলিক বিষয়ের মূল দশটা বিষয় তিনি উল্লেখ করেছেন আমরা প্রথম ওসিয়ত শিরিক বর্জন করার বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা দেখেছি যে আস্তিক মানুষেরা ধার্মিক মানুষেরাই শিরিকের ভিতরে লিপ্ত হয় যারা আল্লাহ প্রতি বিশ্বাস করেন আল্লাহ তালা রহমত করুণা দয়া নৈকট্য আশা করেন তারাই বিভিন্ন কারণে শিরকের ভিতরে লিপ্ত হয়ে পড়েন যেটা আল্লাহ তালা কোরআন কেরিমে বলেছেন অমায়ু মিনু আখতার বিল্লাহি প্রতি বিশ্বাসী পাশাপাশি তারা শিরকেলিপ্ত হয়ে পড়ে সম্মানিত দর্শক পরিপূর্ণ আস্থা ও ইমান থাকার পরেও মানুষকে আদম সন্তানকে শৈতান কিভাবে বিভ্রান্ত করে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে যেতে হবে আমাদের আদি পিতা আদম আলি সালাম কে বের করেছিল। আল্লাহ করে তাকে বলে দিলেন তোমাদের এই গাছের কাছেও তোমরা যেও না শয়তান যদি এসে আদম আলি সালামকে বলতো যে আদম আল্লাহ বলেছেন তাতে কি হয়েছে মাঝে সাঝে একটু ফল খেলে সমস্যা কি আল্লাহর কি মানা লাগবে নাকি তাহলে কিন্তু কখনোই আদম শয়তানের কথা শুনতেন না কখনোই তিনি ওই গাছের ফলের স্বাদ গ্রহণ করতেন না কিন্তু শয়তানের একটা মূল নীতি আছে আর তা হলো দুটো বিষয়ের সমন্বয় একটা মিথ্যা আর একটা হলো ব্যাখ্যা শয়তান প্রথমে আল্লাহর এই নির্দেশের উপরে ভিত্তি করে কৌশলে একটা মিথ্যা তথ্য এবং তত্ত্ব তৈরি করলো ইয়া আদম হাল আদুল্লুক আলা সাজারতিল হুলদি অমুল কিল্লা আদম আমি তোমাকে একটা গাছের কথা বলব যে গাছের ফল তুমি যদি খাও তাহলে পরে তুমি এই জান্নাতের রাজত্ব এবং অনন্ত জান্নাতের জীবন পেয়ে যাবে আল্লাহ ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন গাছের নিকটে যেতে নিষেধ করেছেন এটার একটা তত্ত্ব সে মিথ্যা আবিষ্কার করল এবং এটা আল্লাহ কেন নিষেধ করলেন এটা একটা মিথ্যা ব্যাখ্যা সে দিল আল্লাহর হুকুমের তাত্ত্বিক বিশ্লেষণ করতে হবে এর হেকমত জানতে হবে তাহলে তুমি আরো লাভবান হতে পারবে কেন নিষেধ করেছেন কারণ তোমরা তো দুনিয়াতে যেতে চাও আল্লাহ তো তোমাদেরকে দুনিয়াতে যাওয়ার জন্যই তৈরি করেছেন এজন্য ফল খেতে নিষেধ করেছেন এই ফল খেলে তোমরা আর দুনিয়াতে যেতে পারবে না এই জান্নাতে অনন্ত জীবন পেতে হবে এখন যদি তুমি সিদ্ধান্ত নেও যে না দুনিয়াতে আর যাব এই জান্নাতের অনন্ত নিয়ে মতি করব। তাহলে তা খাওয়াতে কোনো দোষ নেই তখন আর এটা আল্লাহ রুকুমের বিরুদ্ধে হবে না ওয়াকুমা ইন্নি লাকুমা লামিনা সোহাইন আর সে কসম করে বললো আল্লাহর নামে কসম করলো যে আমি শুধু তোমার কল্যাণ কামনা এই কথাগুলো বললাম এই যে মিথ্যা একটা কথা আল্লাহর হুকুমকে মিথ্যাভাবে ব্যাখ্যা করে একটা তথ্য দাঁড়ানো এবং আল্লাহর হুকুমের একটা মিথ্যা ব্যাখ্যা দিয়ে হুকুম না মানার প্রবণতা তৈরি করা এই দুটো হল যুগে যুগে যুগে যুগে শয়তানের মূল মাধ্যম মানুষকে আদম সন্তানকে জাহান নামে শির্কের পথে নিয়ে যাওয়া। ঠিক এভাবেই আল্লাহ তালা কোরআন করিমে উল্লেখ করেছেন काफे भेतरे रकम कैकटा मिथ्याख्या प्रचलितगुलर सी शिक्षा हलो साफा अपव्याख्याद करते ठीक आल्ला छा तो खालेक मालेकोल आराम नहीं तब तुम जो दुनिया के को विपद हो तुम्हार को दुनिया आखिर समस्या हो तुम्हार मत गुणागार तरह कथ तो आल्ला सुनबें ना দুনিয়ার একজন রাজা বাচ্চার কাছে তাদেরকে সন্তুষ্ট করে তাদের সুপারিশ নিয়ে তুমি আল্লাহ তাল্লাহার কাছে যাও তাহলে সহজেই আল্লাহ তালা তোমাদের দাবিগুলো মেনে নেবে তোমার বিপদ কাটিয়ে দেবে তোমার বরকত দিয়ে দেবে ফসলে বরকত দেবে ব্যবসায় বরকত দেবে এই পাবে না একটা উল্লেখ করেছেন তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়াও ব্যক্তি দ্রব্য যে মূলত ক্ষতি উপকারের মালিক আল্লাহ আল্লাহর ইচ্ছার বাইরেরা কিছু করতে পারে না কি দাবিতে তারা এটা করত তারা বলতো এরা আমাদের জন্য সুপারিশকারী আমরা এদের আরাধনা করছি ভক্তি করছি বন্ধনা করছি এরা জন্য আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে দেয় এই সুপারিশের ভিতরে কিছু সত্যকে মিথ্যা এবং অপব্যাখ্যা আছে বান্দাদের দোয়া আল্লাহ কবুল করেন এটা পূর্ববর্তী সকল কেতাবে আল্লাহ বলেছেন বা বাস্তবে ঘটেছে যেটা আমরা দেখলাম আল্লাহর প্রিয় বান্দাদের দোয়ার অনেক সময় আল্লাহ তালা বৃষ্টি দিতেন বরকত দিতেন কিন্তু কাফেররা এটা অপব্যাখ্যা করলো শয়তান তাদেরকে অপব্যাখ্যা করে দুটো জিনিস শেখালো একটা হলো দুনিয়ার রাজা বাদশাহ যেমন মন্ত্রী চামচা প্রিয় খাদেমদের কথা না বুঝে অথবা বুঝলেও মানবীয় দুর্বলতায় গ্রহণ করে নেয় এই রকম তারা মনে করলো এই সুপারিশটা এই আল্লাহর প্রিয় বান্ধাদের ক্ষমতা আর আল্লাহ বোধহয় এটা যাচাই না করেই মেনে নেন আর দ্বিতীয় যে মিথ্যা তথ্য এবং বিভ্রান্তি ছড়ালো সেটা হলো প্রিয় বান্ধাদের মহাব্বত বা শ্রদ্ধার নামে ভক্তির নামে তাদের এবাদত করতে শেখাবো সম্মানিত দর্শক এই আরবের কাফেরদের এই যুক্তি অনেক সময় আমরা মুসলমানের ভিতরে গোনাগার আমাদের দোয়া আমাদের আকুতি হয়তো আল্লাহ না। একটা রাজা বাদশাহাদ সমাজের সাধারণ একজন নেতার কাছে যেতে গেলে যেমন একজন সুপারিশ করলে তার আপন জন বা প্রিয় ভাজনকেও সুপারিশ করলে সহজেই তিনি মেনে নেন আল্লাহ আলা মহারাজা মালিকুল মুলুক তিনি রাজা বাদশার সাথে তুলনা করার চেতনাটাই শীত কারণ এতে আল্লাহ তালাকে অবমূল্যায়ন করা হয় আল্লাহ তালার প্রতি খারাপ ধারণা পোষণ করা হয় সম্মানিত দর্শক রাজা বাদশাহ সামাজিক নেতাদের কাছে আমরা সুপারিশ নিয়ে যায় আর তারা প্রভাবিত হয় দুটো কারণে প্রথম হলো যে রাজা বাদশাহ বা সামাজিক নেতারা আমাদেরকে চেনেন না কাজেই আমি কেমন এটা যদি একজন প্রিয় ভাজন তাকে বলে দেন তাহলে তিনি আমার বিষয়ে সদয় হন আর দ্বিতীয় হলো রাজা বাদশাহ আমাকে চিনলেও সামাজিক নেতৃবৃন্দ আমাকে চিনলেও অনেক সময় মানবীয় দুর্বলতার কারণে তিনি অবিচার করেন বা পাশ পক্ষপাতিত্বের ভিতরে পড়ে যান তিনি জানেন আমার হয়তো দোষ নেই কিন্তু যে দোষ করেছে সে হয়তো তার একটু প্রিয় পক্ষপাতিত্বের ভিতরে তিনি নিবন্ধিত হন যদি একজন তার প্রিয় ভাজন আমার জন্য সুপারিশ করে তিনি আর তখন পক্ষপাতিত্ব করেন না আমার দিকটা ভালোভাবে লক্ষ্য রাখেন সম্মানিত দর্শক আল্লাহ কি তাই আল্লাহ রবুল আলমিন তিনি আমাদের সব জানেন এমনকি আমি আমার বিষয়ে যা জানি না আল্লাহ তাও জানেন কোনটা আমার কল্যাণ কোনটা আমার অকল্যাণ আমার চেয়েও আল্লাহ বেশি জানেন আমি ভালো না মন্দ আমার দাবিটা আমি অন্তর থেকে করছি আমি আল্লাহ তাল্লার আল্লাহ আমি গোনা করেছি মাফ করে দাও আসলে আমি সত্য বলছি না মিথ্যা বলছি আল্লাহর চেয়ে কেউ তো ভালো জানে না কাজেই আল্লাহকে জাগতিক রাজা বাদশাদের সাথে তুলনা করাটা মূলতই শীত কারণ আল্লাহর অবমূল্যায়ন দ্বিতীয়ত আল্লাহ কি পক্ষপাতিত্ব করবেন আল্লাহ যদি জানেন কোন বান্দার অপরাধী তার অপরাধ ক্ষমার যোগ্য নয় তাহলে কি কারোর সুপারিশে আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করে দিতে পারবেন কখনোই নয় আমরা বিষয়ে অনেক নমুনা পাই কাজে কার জন্য দোয়া কবুল করতে হবে নাবে আল্লাহ তালা জানেন আল্লাহ তালাকে জাগতিক রাজা বাচ্চাদের সাথে তুলনা করাটাই মূল শির সমানের দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আমরা বিরতিতে যাচ্ছি সৃষ্টিকর্তাকে জানার জন্য ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয় বাইরে যাওয়ার সুযোগ मुजफ्फर बिन महसिद डर अब्दुल्ला जहांगीर शेख शाहिदुल्ला खान मदानी अहमदुल्लाहम्मद हारून हुसे, हुसैन उपस्थापन अन्य गुणावल देख अनुष्ठान माना दुनिया न पुन सम्प्रचार सकाल आठ टेल टी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 শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুনের হাদিস শুধুমাত্র অনুষ্ঠান টিভি বাংলায় আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারকাত সম্মানিত দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম আরবের মুশেকগণ যে যুক্তিতে আল্লাহ তা এবাদতের পাশাপাশি তাকে সর্বশক্তিমান একমাত্র রব্বুল আলমিন মানার পাশাপাশি শিরিক করত সেটা হলো সুপারিশের ভুল ধারণা সুপারিশের সঠিক চেতনাকে শৈতান মিথ্যা একটা তথ্য দিয়ে এর মাধ্যমে তাদেরকে সিরকে নিপতিত করেছিল আল্লাহ মানুষদের দোয়া কবুল করতে পারেন কিন্তু আল্লাহ এই দোয়া কবুল কার জন্য করবেন কার জন্য করবেন না এটা আল্লাহর ইচ্ছা বান্দার কাজ হল আল্লাহ তালাকে খুশি করা দ্বিতীয়ত কোনো নিকার জীবিত বান্দার কাছে দোয়া চাওয়া একটা বিষয় আর দোয়া চাওয়ার নামে তার সুপারিশ লাভের নামে তার ইবাদত করা তার পূজা আরাধনা আল্লাহর জন্য যেটা পাওয়া বা আল্লাহর কোন ক্ষমতার মালিক তাকে মনে করা এটা শীত সম্মানিত দর্শক দ্বিতীয় আরেকটাকে পরিণত করেছিল সেটা হল ক্ষমতার আরবের কাপের বিশ্বাস করত যে আল্লাহ সর্বশক্তিমান সকল ক্ষমতার মালিক তিনি আল্লাহ চাইলে কেউ তার ইচ্ছার বাইরে কিছু করতে পারে না কিন্তু তারপরও তারা মনে করত যে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কিছু কিছু পাওয়ার ক্ষমতা ভান্ডার দিয়ে রাখেন যেটা দিয়ে তারা মানুষের কল্যাণ অকল্যাণ ত্রাণ সাহায্য করতে পারে এটা আমরা দেখতে পাই হাদিস শরীফ থেকে সয়ী মুসলিমের হাদিসে রসল সালাম বলছেন আরবের কাফেররা যখন হজ করত ইব্রাহিম সালাম যেভাবে তালবিয়া শিখিয়েছিলেন আমরা যেভাবে হজের সময় তালবিয়া পড়ি ওইভাবেই তারা তালবিয়া পড়ত তবে ছোট্ট একটা বাক্য তারা বৃদ্ধি করতো লব্লা হুমটুকু তারা বলতো হাজির আল্লাহ আল্লাহ তোমার নেই বলার পর বাক্য তারা বাড়িয়ে নিতা তামু আল্লাহ আপনার কোনো শরিক নেই তবে আপনি ইচ্ছা করে আপনার বান্দাদেরকে যাদেরকে কিছু পাওয়ার দিয়ে রেখেছেন তারা আপনার ওইসব পাওয়ারে একটু শরিক তাদের কিছু ভান্ডার আপনি দিয়ে রেখেছেন ক্ষমতা দিয়েছেন তবে এই ভান্ডার বা ক্ষমতার মালিকেরাও আপনার বান্দা আপনার ইচ্ছাধীন আপনি চাইলে তাদের সব ক্ষমতা কেড়ে নিতে পারেন সম্মানিত দর্শক এভাবে তারা মনে করত যে এই সমস্ত বান্দাদের আল্লাহাদের অলৌকিক ক্ষমতা আছে যেটা আল্লাহ কোরআন কেডেমে বার বার বারবার খণ্ডন করেছেন অলাহি আহাদা আল্লাহ তার সিদ্ধান্ত তার এই বিশ্ব পরিচালনায় কাউকে কোনোভাবে ক্ষমতা দেন না আমাদের সুলসল্লাহ আলী সাল্লাম একবার কাফেরদের জন্য কিছু বদ করেছিলেন আল্লাহ আয়াত করলেন। মিনাল বিশ্ব পরিচালনা কার ভালো করব কার মঙ্গল করবো এটা আপনার বিষয় নয় আপনার বিষয় তো দাওয়াত দেওয়া ডাকা আসলে কে ধ্বংস হবে নাকি ধ্বংস না হয় পরে ইমান আনবে এগুলো আমি জানি এজন্য আল্লাহ তালা আল্লাহর আম্বিয়ায় কেরামকে মজেজা দিয়েছেন আউলিয়াগণকে আয়াত বা কারামত দিয়েছেন এইটা সত্য কিন্তু এটাকে শয়তান মিথ্যায় পরিণত করেছিল আয়াত আম্বিয়াগণের আয়াত বা অলৌকিক কর্ম কর্মিয়াগণের আয়াত বা অলৌকিক কর্ম এটা আল্লাহর ক্ষমতা আল্লাহর ইচ্ছায় যখন আল্লাহ অনুমতি দেন তখন তাদের সাথে এটা ঘটে অর্থাৎ অলৌকিকত্ব প্রকাশ হয় আম্বিয়া কেরাম বা আউলিয়া কেরামের মাধ্যমে কিন্তু ক্ষমতা পূর্ণটাই আল্লাহর কিন্তু তারা এর অপব্যাখ্যা করে বলতো মুর্শিক যেমন দাবি ছিল মৃতকে জীবিত করতেন এতে প্রমাণিত হয় হায়াতের যে ক্ষমতা এটা ইসা মাসিহের কাছে কাদের তোমরা যখন কিছু চাইবে হায়াত মহুত তার কাছে চাইলেই তো হলো নওয়াজ এইভাবে তারা একটা সত্য বিষয়কে শয়তানের প্রচনায় অপব্যাখ্যা এবং মিথ্যা তথ্যে পরিণত করত সম্মানিত দর্শক বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার হবে যদি আমরা রসুল সাহাবি অনহর জীবনের একটা ঘটনা দেখি আল্লাহ আনহু একদিন মসজিদ নবির মিম্বরে হুদবা দিতে দিতে হঠাৎ বলে উঠলেন জাবাল সারিয়া পাহাড়ে যাও সারিয়া জুনাইম একজন দাবাই তিনি যুদ্ধ সেনাবাহিনী নিয়ে ইরাকের এক শত্রু বাহিনীর সাথে লড়াই করছিলেন প্রায় হাজার মাইল দূরে অমর রানু তাকে দেখলেন যে তিনি বিপদে পড়তে যাচ্ছেন তাকে সাবধান করলেন আবার তার বাক্যটা সারিয়া শুনলেন এবং সতর্ক হয়ে যুদ্ধে জয় লাভ করলেন এটা অমর রাজুর আয়াত নিদর্শন কারামত কিন্তু এটা তার ক্ষমতা নয় এর অর্থ এই নয় যে অমর রাজুকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন দূরের কিছু দেখার চরের ভিতরে বিস্মকানোর ছুরি নিয়ে আবুল উলুমা জোসি একজন কাফের দাঁড়িয়ে গেছে অমর আদাল আনহু যখন পড়া শুরু করে দিয়েছেন ও তার চাদর থেকে বিস্মকানোর ছুরিটা বের করে অমর আদ আল্লাহ তালকে আঘাত করতে শুরু করেছে অমর আদালত অচেতন হয়ে গিয়েছেন চেতনা ফিরে আসলে বললেন আমাকে কে আঘাত করলো সবাই জানালেন আবুল উলুমা যোশী আপনাকে আঘাত করেছে তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে কাফের হাতে শহীদ করলেন অন্তত কোন মুসলমান আমাকে মেরানি এটা আল্লাহর রহমত আল্লাহ শুক্রিয়া এর কিছু পরে অমর আদে আল্লাহ তালা আনু ইন্টেকাল করলেন সম্মানিত দর্শক যে অমর আল্লাহ তালা আনহুকে আল্লাহ তালা হাজার মাইল দূরের জিনিস দেখালেন কথা পৌঁছে দিলেন সেই ওমর তার পাশে থাকা শত্রুকে দেখলেন না চিনতে পারলেন না তার মানে অলৌকিকত্ব নবীগণের আয়াত অলিগণের আয়াত যাকে আমরা মজেজা বা কারামত বলি এটা তাদের মাধ্যমে সংগঠিত হয়। কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই ক্ষমতা ইচ্ছা একমাত্র আল্লাহ আল্লাহ কোরআন বারবার বারবার এটা বলেছেন কিন্তু শয়তান এই আয়াত বা নিদর্শন অলৌকিকত্বের অপব্যাখ্যা দিয়ে মিথ্যা তথ্য দাঁড় করায় যে আল্লাহর প্রিয় বান্দারা নবীগণ বা অলিগন তাদের অলৌকিক কিছু ক্ষমতা আছে তারা তোমার কল্যাণ কল্যাণ কিছু করতে পারে কাজেই তাদের আরাধনা বন্দনা করো এটা ছিল আরবের কাফেরদের দ্বিতীয় কাফের দলিল যে শৈতান সত্যকে মিথ্যায় রূপান্তরিত করে দিয়েছিল তৃতীয় যে বিষয়টা তাদের ছিল সেটা হলো নৈকট্যের যুক্তি তারা বলতো আল্লাহ কোরআন জুমারে বলেছেন বল আল্লাহ কর্তা হিসেবে গ্রহণ করেছে তাদের যুক্তি একটাই মানুদা তারা বলে আমরা তো এদের আবাদত করি এই জন্য নয় যে এরা সব কিছুর মালিক বেড়া আমাদের মাহবুদ্রিত নৈকট্য পেয়েছেন তাদের উজায়ের বা ফিরিস্তাগণ আমাগণ জিনগণ যাদেরকে তারা সত্য বা মিথ্যা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বলে ধারণা করত তারা বলতো আমরা যখন এদের বন্দনা করব। একজন রাজা বাদশাহ যখন তার প্রিয় কোনো মানুষকে আমরা সম্মান করি তো এটা জানলে তিনি যেমন খুশি হন আমরাও এদেরকে সম্মান করলে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন এটা ছিল আরবের কাফেরদের সেই মিথ্যা তথ্য বা মিথ্যা তত্ত্ব যেটার ভিত্তিতে তারা শিরিকে নিপতিত হতো আর এটার মূল বিষয়টা কী ছিল যে আল্লাহর প্রিয় বান্দাদের শ্রদ্ধা করলে আল্লাহ খুশি হন এটা মূলত মিথ্যা নয় আল্লাহর নিকার প্রিয়বান্ধাকে আল্লাহর জন্য ভালোবাসা তাকে আল্লাহর শেখানো পদ্ধতিতে শ্রদ্ধা জানানো দোয়া করা তার জন্য এটা ভালো কাজ কিন্তু এখানে দুটো বিষয় সংযুক্ত করে মিথ্যা পরিণত করেছে একটা হলো আল্লাহর প্রিয়বান্ধাদের শ্রদ্ধা করার অর্থ এই নয় যে আল্লাহ তাদের মাধ্যম ছাড়া আমাকে নৈকট্য দিবেন না সম্মানিত দর্শক আল্লাহ তাল্লাহকে রাজাবাদশার সাথে তুলনা করা এখানেও এই শির্কের মূল আল্লাহ তালা তো মায়ের চেয়েও হাজারো কোটি গুণ আপন মায়ের কাছে সন্তানের যেমন কোনো মধ্যস্থ লাগে না আল্লাহ বান্দার কোনো মধ্যস্থ লাগে না বান্দার শিখতে মধ্যস্থ লাগে কিছু শিখতে হবে কিভাবে আল্লাহর এবাদত করব। কিভাবে আল্লাহর পথে চলবো জানতে দুনিয়ার কোনো মানুষের সাহায্য সহযোগিতা লাগে কিন্তু আল্লাহর দয়া মায়া পেতে আল্লাহর নৈকট্য অর্জন করতে অন্য কারোর সুপারিশ নিয়ে যেতে হয় এটা হলো শিল্কের অন্যতম কারণ ছিল আরবের কাফেরদের সম্মানিত দর্শক দ্বিতীয় যে বিষয়টা এখানে শয়তান সংযোগ করেছিল সেটা হলো ভক্তি শ্রদ্ধার নামে একজনকে শ্রদ্ধা করা একজন রাজা বা একজন শাসকের একজন সামাজিক ব্যক্তিত্বের হাদেম চাকর তাকে যদি আমি একটু শ্রদ্ধা সম্মান করি তাহলে তিনি খুশি হবেন এটা একটা ধারণা হতে পারে কিন্তু এই শ্রদ্ধার নামে যদি ওই চাকর খাদেমকে আমি ঠিক তার মতো করে শ্রদ্ধা করি অর্থাৎ সেই রাজা বাদশা বা সামাজিক নেতার যে চেয়ারে বসায় ওই পাশে চেয়ারে বসিয়ে একই রকম খাওয়া একই রকম করি, ওই রাজা বাদশাহ অথবা সামাজিক নেতা ক্রুদ্ধ হবেন অত্যন্ত বিরক্ত হবেন সম্মান দর্শক তাহলে মহান আল্লাহ তার মখলুক বান্দা তাকে যদি আমরা শ্রদ্ধার নামে আল্লাহর যেটা পাওনা সেইটা তাকে দিই আল্লাহ তালাকে যেভাবে শ্রদ্ধা ভক্তি করতে হয় সেইটা তাকে করি মহান আল্লাহ আমাদের এই কর্মে নিঃসন্দেহে চূড়ান্ত অসন্তুষ্ট হবেন এইভাবে আরবের কাফেররা শির্কের ভিতরে নিপতিত হয়েছে সম্মানিত দর্শক তাদের আরেকটা দলিল যুক্তি ছিল যেটা কোরআনের আয়াত থেকে অনুধাবন করা যায় সেটা হলো স্বপ্ন জাতীয় কিছু অনুভূত কারণ আল্লাহ তালা কোরআন কেরেমে বলেছেন তারা যখন যাদের এবাদত করত। সেই নবী অলি ওদেরকে দেখবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এরাই তো আমাদের সেই মাহবুদাদের আমরা এবাদত করতাম সম্মানিত দর্শক সময় হলো আজকের পর্ব শেষ করার আমরা আর আলোচনা করতে পারলাম না আগামী পর্বে এই আয়াত এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়গুলো আমরা ইনসা আল্লাহ আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন এই দোয়া করে শেষ করছি সৌন্দিকা স্বাখ্য সিআা ঝীম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 टीफोने ट्रांसफारे कल करो टू फोर टू फोर थ्री चूड़ान बार्ता महा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 शाई आब्दुर रहमान कुरान सा जीवन गोडी, आज सन्ध्या साढ़े पांच टन सम्प्रचार सकाल छंगे पीस टी बांगल्